आल्लाब्रह्मी एल्ला गुनावी मध्य मतब सृष्टि एक, एक देवबंदी आलेम मुफ्ती हबीबुल्लाह महमूद काशिमी आल्लाब्रह्मीण सीफात অর্থাৎ আল্লাহর হাত আছে পা আছে এগুলোকে বর্ণনা করা ইমান নষ্টের কারণ হিসেবে অভিহিত করেছেন তিনি বললেন সৌদি আরব থেকে কিছু আলেম আসে কিছু বাটপাড় আসে তারা এসেই মানুষদেরকে আল্লাহ হাত পা শুরু করে আর যখনই আল্লাহ হাত শিখায় তখন তার মা মধ্যে আল্লাহ হাত পা আর তখনই সে কল্পনা করে আর তার ইমানটা নষ্ট হয় মানে সৌদি থেকে দলগুলো এসে মানুষদের ইমান নষ্ট করছে কল্পনার ওপরে তিনি আল্লাহ হাত পায়ের বিরোধিতা করতে গিয়ে সম্পূর্ণ বক্তব্যটাকে যখন দাঁড় করাই আল্লাহ হাতকে কল্পনা করার ওপরে কিন্তু আল্লাহ হাতকে বিশ্বাস করার উপরে না তিনি বক্তব্যটাকে দাঁড় করাইছেন আল্লাহর হাতকে কল্পনা করার উপরে উদাহরণ দিলেন কয়েকটা উদাহরণ উদাহরণগুলো হলো একটা উদাহরণ তিনি দিলেন যে এক বাটপা ডাক্তার ছিল এই ডাক্তার ডাক্তারই শিখছে দিচ্ছে না কিছু ডাক্তার এ বই এখন যখনই কেউ আসে তখন নিজের পিঠ বাসানোর জন্য একটা সিস্টেম শিখছে কেউ আসলেই বলে আপনার ক্যান্সার সারা দুনিয়া থেকে ফেল মেরে আসছেন কোনো চিন্তা নাই আমার ওষুধ তিন দিন খাবেন ভালো হয়ে যাবেন তবে একটা শর্ত শর্তটা কি যখনই আপনি ওষুধ খাবেন তখন যেন কোনোভাবে আপনার মাথার মধ্যে বান্দরের কল্পনা না আসে যদি বান্দরের চিন্তা বা কল্পনা আসে তাহলে কিন্তু ওষুধে কোনো কাজ হবে না এখন তিনি বলতেছেন আপনারা জীবনে ওষুধ খাইছেন না খাইছেন না হ্যাঁ খাইছেন আচ্ছা বলেন তো ওষুধ খাইতে কোনোদিন বান্দরের কল্পনা আসে না আসে নাই এখন হ্যাঁ যখনই এই শর্ত বান্দরের কল্পনা ওষুধ খুলতে যায় তখনই এর মাথার মধ্যে বান্দর চলে আসে যুক্তিটা কিন্তু খুব সুন্দর এখানে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে এখানে কল্পনার বিষয় চলে আসছে বিশ্বাস না কল্পনা এক দুই নম্বর বিষয় হল তিনি আরেকটা উদাহরণ দিলেন সে উদাহরণটার মধ্যে হল তিনি বলছেন যে আপনি এক কৃষককে জিজ্ঞাসা করেন একজন কৃষক এই কৃষককে জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহর ইবাদ করো আলার দেখছো আল্লাহ কেমন তোমরা এটা উদাহরণ দিছি মানে আল্লাহর হাত পা আলোচনা করার কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এটা উদাহরণ দিতে গিয়ে তাহানে বলছে তিনি বললেন যেজন একজন জিজ্ঞাসা করেন তিনি উত্তর দিবে এখন এই উদাহরণটা যদি আমি গভীরভাবে খেয়াল করি আমি যদি চিন্তা করি তাহলে আপনার কাছে এইটা চলে আসবে যে তিনি এই বক্তব্যের মধ্যে বলছেন যে আল্লাহ কেমন তুমি দেখছো আল্লাহ কেমন আচ্ছা বলেন তো কোনো সৌদি আরবের কোন আলেম ওলামা বলছে আল্লাহকে দেখার জন্য বলছে যে আল্লাহকে দেখে ইবাদত করা বলছে তিনি কিন্তু এটা এখানে ঢুকাইলেন কৃষক রাগ হওয়ার কারণটা কি দেখছ কিনা তাই না কিন্তু এখানে কল্পনা করার বিষয় আসছে আর তিনি তার সম্পূর্ণ বক্তব্যটাকে দাঁড় করেছেন কল্পনার উপরে এখন আসেন আমরা এই কল্পনা এবং কোরআন হাদিস কি বলে এটা নিয়ে পর্যালোচনা করি তিনি যেহেতু বললেন যে সৌদি আরব থেকে দল ডুবছে এগুলো এসে মানুষের মাথার মধ্যে আল্লাহ হাত পাঁচাত্তর নাম্বার আয়াত পাড়ার ষোলো নাম্বার পিস্টাল নয় এবং ১০ নম্বর লাইন আল্লাহ বলছেন কল আইয়া নিষেধ তোকে নিষেধ করল। ইয়াদ মানে হলো হাত আল্লাহ আয়াত কেন বলছেন যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোকে বাধা দিল আল্লাহর হাত আছে না হাদিস সহিসিমের না তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল বলছেন কেমতের দিন যখন মানুষরা বিপদে পড়ে যাবে সেই মসিবত করে তারা বিভিন্ন নবী এবং রসুলদের কাছে যেতে থাকবে প্রথমে আসবে হজরত আদম আলাহ ইসলামের কাছে আদম আলা আল্লাহ সেই এবং আপনাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন हाथी कराई क्याते आल्ला सृष्टि कर আচ্ছা কোরআন হাদিস বাদ দিলাম কোরআন হাদিস এটা বাদ দিয়ে দিই এটা না মানলেন না বা যুক্তি বাদ দেন এই যে আমার কাছে একটি বই আলফিকুল আকবর এটা আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে যোগাযোগ জোগাড় করে নিয়ে এসেছি এই আলফিকুল আকবর এই কিতাব এই যে দেখেন এই বইটি উপরে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আলফিকুল আকবর নিচে ইসলামিক ফাউন্ডেশন নিজে ইসলামিক ফাউন্ডেশন এখানে ইমাম আবু আলিফা কর্তৃক রচিত এই কিতাব অনেক ওলামায় বক্তব্য হল তিনি নিজে লিখেছেন আর কিছু কিছু আলমদের বক্তব্য হল তিনি বলেছেন তার ছাত্ররা লিখেছে এখানে এইখানে আলফিকুল আকবারে তিনি চৌত্রিশ নাম্বার এখানে অনুবাদ করা হয়েছে চৌত্রিশ নাম্বার পৃষ্ঠে আপনারা দেখে নেবেন ইমাম আবু আলিফা তারা যার মাঝাবের অনুসরণ করে ওই দেওবন্ধী ওই মুফতি হাবিবুল্লা মাহমুদ কাশ্মী ভাইয়েরা যারা ইমাম তিনি এই কিতাবটি রচনা করেছেন এটার অনুবাদ করেছে ইসলামিক আল্লাহ আল্লাহর হাত আছে তার চেহারা আছে এবং তার প্রাণ আছে মিন এটা আল্লাহর গুণা বলি গুনা যার তার ধরন জানা যায় না এটা তার তার তার আর ইহা কাদের মতবাদাহু যার জন্ম আশি হিজড়িতে রসুল মৃত্যুবরণ করেছে দশম হিজড়িতে অর্থাৎ আশি হিস্রিতে যদি ওনার জন্ম হয় ওনারা দাবি করে থাকেন এবং একশো পঞ্চাশ মৃত্যুবরণ করেন তিনি তাহলে এই কিতাব রচিত হয়েছে কতদিন আগে সাহাবিদের পরবর্তী যুগেই তারপরে এই কিতাব তিনি লিখেছেন কেন লিখলেন মানুষের আখিদাকে সংশোধন করার জন্য কথা হচ্ছে এই আমাদের দেবন্দী ভাইরে কিতাব দেখেন নাই পড়েন নাই তাহলে সৌদির আলেন্দ্রের কেন দোষ তাহলে কেন তারা সৌদি আরব থেকে পড়ালেখা করে এসে বাটপার হয়ে গেলেন এই যে আল ফিক্ষুর আকবা আরেকটা ডক্টর আবদুল্লা খন্দোর জাহাঙ্গীর সার তিনি লিখেছেন এটা এটা তো আপনার দেখতে পারবেন সম্মানিত উপস্থিতি কথা হচ্ছে এই এখন যুক্তি যুক্তি কি বলে তিনি যে যুক্তি দিলেন এই যুক্তিগুলো খন্ডন করতে চাই তিনি যে একটা উদাহরণ টানলেন এই যুক্তি এটা সত্য মিথ্যা জানা যায় না আর কোনো যুক্তি দিয়ে কোরআন হাদিসের দলিলকে খণ্ডন করা যায় না কোরআন হাদিস একা এক স মনে রাখতে হবে আপনাকে দুই নম্বর কথা হচ্ছে এই যে আপনার কল্পনা তিনি তার বক্তব্যের 4 মিনিট উনষাট সেকেন্ড এবং পাঁচ মিনিট একুশ সেকেন্ডে তিনি বলেছেন আল্লাহর হাত কেমন এটা যদি কল্পনা করতে যাই তাহলে আমার মাথার ভিতরে আল্লাহর হাতের একটা রূপ আসবে আচ্ছা আপনাকে কল্পনা করতে গিয়ে বলছে কি আজ পর্যন্ত কোন আলেম সৌদি আরবের কোনো আলেম বলছে আল্লাহর হাতের কল্পনা করতে বলছে যে আল্লাহ হাতে এরকম বটগাসের মতো মানুষের হাতের মতো বলছে কোনো দিন কল্পনা করতে বলছে কি আচ্ছা তাহলে বলবেন কল্পনা ছাড়া বিশ্বাস করা যায় নাকি বিশ্বাস করা যায় কিরকম কাসিমের কাছে আমার প্রশ্ন যে সুরতুল ইখলাসের দুই নম্বর আয়াতের শেষ অংশ ওয়াল ইউল যে আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেন নাই মানে আল্লাহর কোনো কোন পিতা মাতা নাই এখন এই শব্দটুকুর এই বাক্য টুকুর দাবি হচ্ছে তাহলে এখানে কল্পনা সারা বিশ্বাস করছে কিনা কি করছে না? তাহলে এটা যদি আল্লাহর পিতা মাতার কল্পনা সারাই আল্লাহকে যদি বিশ্বাস করা যায় তাহলে আল্লাহর হাত আছে পা আছে এইটাও কল্পনা সারা বিশ্বাস করা যায় দুই নম্বর কথা হ্যাঁ যদি কল্পনা আসে আপনি বলবেন হ্যাঁ কল্পনা আসতে পারে কথা হচ্ছে এই হ্যাঁ কল্পনা আসতে পারে কল্পনা আসলেই সব কিছু বিশ্বাস করেন আমরা তো অনেক কিছুই কল্পনা করি বিশ্বাস করেন সব কিছু বিশ্বাস তো আমরা করি না সব কিছু আচ্ছা তিন নাম্বার কথা যদি কল্পনা এসে যায় তাহলে কি ইমান নষ্ট হয়ে যাবে কি আমার কথা হচ্ছে এই যদি কল্পনা করে ইমান নষ্ট হবে কিনা এখন ধরেন আপনার মাথার মধ্যে আল্লাহ আসছে যে আল্লাহ আল্লাহ শান এখন আপনি যখন এই যে শানের অসল্পনা আসছে আপনি কি ইমান হারা হয়ে গেলেন নাকি হলেন না হলেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই কল্পনাকে বিশ্বাস না করবেন ততক্ষণ পর্যন্ত আর যখন বিশ্বাস করে নিবেন তখন কি করবেনের ওস না শয়তানের ওয়াস থেকে পাঠার জন্য আমরা কি করি আহিন আসেনা পড়েন না কি বলেন এটা সম্পূর্ণ আমরা বলি না যে কল্পনা আসবে না যদি আসে তাহলে এর আপনার সমাধান আছে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের মাথার মধ্যে কোনোদিন আল্লাহর হাতের কল্পনা আসেনাই আসেনাই আসবে না যেভাবে আল্লাহর পিতা মাতার কল্পনা সারাই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি ঠিক তদন্ত আল্লাহর হাতকেও আমরা কল্পনা সারাই বিশ্বাস করে নিয়েছি তারপরেও যদি কোনো মানুষের কল্পনা আসে তাহলে সে আল্লাহর কাছে আশ্রয় চাবে শয়তনার প্রজন্দাকে আশ্রয় চাইবে ওদের তিনি আরেকটা প্রশ্ন করেছেন প্রশ্নটা কি রসুল্লা সাল্লা সালাম থেকে শুরু করে সাহাবা তাবিন তাবে তাবিন্দ এই যে তারা ছিলেন তাদের যুগে কোন একটা মানুষ মানুষকে যখন ইমান শিখাতেন তখন কেউ আল্লাহ হাত পা বলে বিশ্বাস করে ইমান শিখাতেন না একটা হাতি শোনাই হ্যাঁ ওনার এই কথাটা আংশিক ঠিক আছে যুগে কথা বলে হতো না। কারণ সাহাবিরা কোরআন যেটা পড়তো তারা মোটামুটি কি বুঝতো আল্লাহর হাত বলতে তারা হাতি বুঝতো তারা অন্য কিছু বুঝতো না এই জন্য তখন দেখার প্রয়োজন ছিল না যখন সাহাবিদের যুগ শেষ বা শেষের দিকে তখন বিভিন্ন ইস্তিলাস বিভিন্ন মতবাদ বিভিন্ন মতাদর্শ তৈরি হলো দেখা দিল। কাদেরিয়া, ফাতিমিয়া, শিয়া, অনেক ধরনের কাদের দেখা দিল তখন তারা কি করলো রসুলের এই আল্লাহিনের এই হাতের বিভিন্ন বনাব্দে লাগলো তারা বলছে এটা কুদ্র কেউ বলছে না এটা কোনো হাতই না বিশ্বাস করা যাবে না বিভিন্ন ধরনের ইস্তিলাস তখন সেই মুহূর্তে আবু হালিফা সর্বপ্রথম কিতাব তোমরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তখন অনেক ইস্তিলাফ মতবাদ অনেক মত পার্থক্য দেখতে পারবে তখন কি করবে তখন তোমরা আমার কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকবে তাহলে যদি এবং সন্নাকে আকড়ে ধরা আল্লাহ বলছেন যে ইসুল সাবি আল্লাহিন ইমানদেরকে ইমানদারদেরকে প্রতিষ্ঠিত রাখেন কিছু খুঁজতে যায় না এদের ফজির বর্ণনা করছেন তাদের উপরে ফেরস্তা নাজির হয় সম্মানিত উপস্থিতি এখন কথা হচ্ছে এই এখন বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন যারা মোটামুটি জ্ঞান রাখেন এবং অনেকে বলেন আমরা উমুক হুজুরে এই কথা বলে অনুক আলেমের কথা বলে আমরা যাব কোথায় আপনি যাবেন কোথায় আপনার কথা বলল এই এই মুহূর্তে আপনাকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসতে হবে অবশ্যই আপনাকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসতে হবে আপনাকে ডান বামে কে কি বলল এগুলো শোনা যাবে না কারণ রুসুল্লামের নামে রুসুল্লামের নামে অনেক হাদিস জাল হাদিস আজকে তৈরি হয়ে গেছে আজকে এই বাজারে ঘাটে আসে প্রচার হচ্ছে মানুষ আমল করছে আমি এ কথা যখনই বলি তখন আপনি বলবেন ও আমাকে বলতেছে ওই দিকে বলছে আমি সবাইকেই বলছি আপনাকে আপনা এবং সই হাদিসের বক্তব্য তুলে ধরার জন্য আপনাকে আমি বলছি এই জন্য পিছনে কে কি বলল কোন মতবাদ কোন মোটাদর্শক কোন দিন কোন বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছি সেটা শোনার আপনার সময় নাই আপনাকে পড়াশোনা করতে হবে সহি সঠিক দিনটা জাস্টিফাই করার জন্য যে আসলে দিন সেই কোনটা সঠিক দিন কোনটা আপনাকে করে আমল করতে হবে অন্য থেকে বিপদে পড়ে যাবেন সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি আল্লা সুবান ও তালার কাছে দোয়া করি আল্লাহরহামিন যেন আমাদের সকলকে সই সঠিক দিনের ওপরে রাখুন আমিন ওয়াকি দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল্লা